আলহামদুলিল্লা রিন আশিয়া নবীনা মোহাম্মদ আজমাইন আজকে তফসির শুরু হচ্ছে সুর আল আরাফের চৌতিরিশ নম্বর আয়াত থেকে থার্টি ফোর আয়া অফ সুরা আল আরাফ আল্লাহ তাল করছেন লেখুল্লে অলেকুল্লে উন্মাতিন আজাল প্রত্যেক জাতির জন্য প্রত্যেক ব্যক্তির জন্য প্রত্যেক জেনারেশনের জন্য আল্লাহ তালা আজাল ঠিক করে দিয়েছেন আজাল অর্থ কি নির্দিষ্ট টাইম নির্দিষ্ট সময় এখানে নির্দিষ্ট সময় বলতে কি বোঝানো হয়েছে হায়াত প্রত্যেক ব্যক্তির জন্য প্রত্যেক মানুষের জন্য প্রত্যেকটি যুগের জন্য আল্লাহতালা সময় ঠিক করে দিয়েছেন এক একটা জেনারেশনের অস্তিত্ব কতদিন থাকবে কোন ব্যক্তির হায়াত কতক্ষণ থাকবে এগুলো সব আল্লাহ ঠিক করে দিয়েছেন যখন তাদের সময় আসবে এক ঘন্টা আগেও আসবে না এক ঘন্টা পরেও আসবে না এবং ঠিক সময় মতে চলে আসবে শুধু ঘন্টা নয় মিনিটের ব্যাসকম হবে সেকেন্ডের ব্যাসকম হবে তখন আরবিতে মিনিট সেকেন্ড এগুলো ছিল না শেষ পর্যন্ত ঘন্টা ছিল শুধু এইজন্য ঘন্টার কথা বলা হয়েছে শুধু ঘন্টার হের ফের হবে না তা নয় মিনিট এবং সেকেন্ড ও বেশ কম হবে না তাহলে প্রত্যেকের হায়াত একটা ব্যক্তির হোক বা কোন জাতির হোক কোন জেনারেশনের হোক তাদের সবার যতদিন পর্যন্ত হায়া ঠিক করে দেওয়া আছে সেটা একদম কাটায় কাটায় হবে যদি আমরা জানি না কিন্তু আল্লাহ তালার কাছে সবকিছু একদম মিনিট সেকেন্ড রেকর্ড করা সহকারে হে বনী আদম মানব সন্তান যখনই তোমাদের কাছে আমার পক্ষ থেকে নবী রসুল গণ আসেন তোমাদের মধ্য থেকেই মানুষের মধ্যে থেকেই আল্লাহ তালা নবী রসুল পাঠিয়েছেন তারা তোমাদের কাছে শুনিয়ে শুনিয়ে এসেছেন বর্ণনা করেছেন আমার আয়াতগুলো ওনারা তেলাবত করে শুনিয়েছেন আমাদেরকে সমস্ত বহির প্রাম পৌঁছিয়ে দিয়েছেন এটান অর্থই হলো তাকুয়া তাকুয়া অর্থ কি আল্লাহকে ভয় করা ভয় করে আমরা আল্লাহর হুকুম পালন করি আর যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকি এগুলো যদি করি আমরা ফালাহা উলাই নিদের ভিতরে কোন ত্রুটি থাকলে করে আস্তে আস্তে আমাদেরকে সবার ভিতরে আছে আস্তে আস্তে আমরা এগুলাকে ইস্লাস করার চেষ্টা করি তাহলে আমাদের জন্য পুরস্কার হচ্ছে ফালাহা উফুন আলাই হিমান তাদের জন্য কোন ভয় নেই তাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই আখ রাতে আল্লাহ তালা তাদেরকে নিশ্চিন্ত করে দেবেন যারা আমার আয়াতি স্বীকার করেনি আনেনি শুধু ইমান আননি তাই নয় বারু তারা তাকাব্বর করেছে যারা ইসলামকে মানে না তাদের কিন্তু অনেক দম্ভ অহংকার তাকাব্বর বেশি থাকে শুধু ইসলাম মানে না এখানে এখন যারা মানে না তাদের কিন্তু ধর্ম আলাদার বিরুদ্ধে আক্রোশ এত বেশি পারলে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে এই ধরনের মন মানসিকতা ইস্তেকবারটা যারা করে তখন এটা আরো বড় ক্রাইম হয়ে যায় এমনি কাফের থাকা এক গুণা এক অপরাধ আবার স্টিক বার করা গর্ব অহংকার দর্প করি বেড়ানো দিনের অস্তিত্বকে চ্যালেঞ্জ করা অসহ্য লাগে এর বিরুদ্ধে কি দুশ্মনী করা যায় এইরকম করতে থাকা ইস্তিক হয়ে যায় তখন আল্লাহতালা তাদের প্রতি আরো বেশি আকর্ষণ এটা আরো বড় অপরাধ এদের জন্যই হচ্ছে এরাই হচ্ছে জাহান নামের অধিবাসী তারা সেখানে চিরদিন থাকবে মানুষ যে করে এই যে বাড়াবাড়ি করে দিনকে বরদাস্ত করতে চায় না তাদের ব্যাপারে আল্লাহ বলছেন পরের আয়াতেবান এর চেয়ে বড় জালিম আর কে হতে পারে এর চেয়ে বড় জুলুম করে যে ব্যক্তি আল্লাহ তালার ব্যাপারে মিথ্যা কথা বলে আল্লাহ তালার ব্যাপারে মিথ্যা কথা কিভাবে বলে যে আল্লাহ তালা সৃষ্টিকর্তা হিসেবে তাকে মানে না সৃষ্টিকর্তা মানলেও তাকে মা বুদ্ধি মানে না তার এত ক্ষমতা আছে কৃষির শিকার করে না তিনি হৃদিক দান করেন এটাও বিশ্বাস করে বলে আমি কামাই করি খাই আল্লাহ আবার কামনে রিদিক দেয় এরকমই মনে করে আমার টাকা পয়সা থাকলে আমার কোনো চিন্তা নাই আল্লাহ তালা দরকার কি আল্লাহ কি করেন এই জাতীয় চিন্তা ভাবনা মাথায় আছে এটা তারা কখনো বিশ্বাস করে না আল্লাহ আছে তারা স্বীকার করেন যখন মুসা আল্লাহি সাল্লাম বা ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন মুসা আল্লাহি সাল্লাম বললেন যে আমার আল্লাহ কি করেন সূর্যকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে নিয়ে আসেন তুমি পারলে পশ্চিম দিকে পূর্ব দিকে নিয়ে আসো আর পারে না কিন্তু বললো কি যে একজনকে আমার আল্লাহ জীবন দেয় আমার আল্লাহ মৃত্যু দেয় তখন জেলখানা থেকে জন ধরে নিয়ে আসলো গত সপ্তাহের আগে সপ্তাহে আমরা শুনলাম একজনকে ছেড়ে দিলো যে হাতই মুক্ত আরেকজনকে কতল করে ফেললো বলে দেখো এই যে আমি একজনকে জীবন দিলাম আর জনকে মৃত্যু দিলাম তো আল্লাহ তালার এই জীবন মৃত্যুদের মালিক আল্লাহ তালা এটা স্বীকার করে না আল্লাহ তালা অস্তিত্ব যেমন মানে না আল্লাহ তারা কোন ক্ষমতাও কে স্বীকার করে না এটা করে আবার আল্লাহর আয়াত গুলোকে মানে না কিছু নবীর পাঠিয়েছে এগুলোকে তারা মানত না অস্বীকার করত যে মোহাম্মদ সাল্লা আলাম নিজে মন গড়া কথা রচনা করে নিজে লেখে কারকে দিয়ে লেখিয়ে বলে যে এগুলো আল্লাহর নাজিল করা আয়াত এইভাবে এত জঘন্য কথা আল্লাহ তালার ব্যাপারে মানুষ বলতে পারে বিরুদ্ধে বলুক কিন্তু আল্লাহ যে তার সৃষ্টি কর্তা সে এরকম চিন্তা করতে পারে এরকম দুশ্মনী করতে পারে এত বড় সীমা লঙ্ঘন করতে পারে এর চেয়ে বড় জালিমার কে আছে কিতাব এদেরকে তাদের যে কিতাব আছে এই কিতাব তাদেরকে কিতাবের মধ্যে যা লেখা আছে এটা তারা পাবে একদিন এই কিতাবের অর্থ কি এর কিতাবের দুটো অর্থ এসেছে একটা হলো দুটো তাফসির ওলামা কাম করেছেন ইমাবিন এই জনটাকেই পরিপূরক হিসেবে নিয়েছেন একটাকে বাদ দিয়ে আরেকটি নেন সেটা হচ্ছে যে আল্লাহ তালা কাছে অরিজিনাল কিতাবে লেখা আছে এই লোক কি জাহান্নামী হবে না জান্নাতি হবে কাপির হবে না বেদিন হবে তো যেটা লেখা আছে সেটাই তো সে হবে আর কি তবে লেখা আছে যেটা সেটা আল্লাহ তালা লেখে তারপরে চাপিয়ে দেননি সে কি করবে আল্লাহ তালা আগাম জানেন বিদায় তাকে লিখে রেখেছেন কাফের হবে তো সে নবী আপনি যতই চেষ্টা করেন তার কপালে যেটা লেখা আছে সেটাই হবে এর একটা অর্থ হলো তাহলে যে কিতাব আছে কিতাবের এই নাসিব কিতাবের অংশ কিতাবের মধ্যে যা লেখা আছে এটা তাদের জীবনে ঘটবে এরা ইমান আনবে না এই একটা অর্থ আর একটা অর্থ হচ্ছে যে তাদের কিতাব বলতে আমাদের সবার রেজেকটা লেখা আছে আল্লাহ কাছে ফি কিতাব বাবুদের মধ্যে আল্লাহ তাল কাছে কে কি পাব মূল রেজেক আমাদের আকার জমি সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা লিখে রেখেছে সঙ্গে আমার কিমতে কি আছে সব লেখা আছে আল্লাহ কাছে ফি কিতাব উন্মুল কিতাব মেইন কিতাব যেটা ওখান থেকে বছর বছর প্রতি বছরে আল্লাহ এক বছরের জন্য করে দেন। এটি হচ্ছে কি আমল করবে কি রেজেক্ট পাবে কতদিন হায়াপ পাবে সব কিছু এখানে আসে এই জন্যই আল্লাহ তালা তাদেরকে এখনই ধরে শাস্তি দেবেন না মেরে ফেলবেন না তাদের ওই কিতাবে লেখা অনুযায়ী হায়াত তারা কমপ্লিট করতে পারবে আল্লাহ তালা করা সত্ত্বেও তারা তাদের রেজেক্ট পাচ্ছে এখনো তাই না কি এখনো আছে যেটা আল্লাহ লিখেছেন পাবে এটা আরেকটি তো হতে পারে যে তারা তাদের এই জীবনের হায়াত কমপ্লিট করা পর্যন্ত সীমা লঙ্ঘন করা সত্ত্বেও কুফুরি করা সত্ত্বেও আল্লাহ তালা তাদেরকে সুযোগ দিচ্ছেন অবকার দিচ্ছেন আবার তাদের কপালে লেখা আছে যে তারা ইমান আনবে না এই জন্য তারা এইভাবেই চলবে দুটোই যেটাই হোক এভাবে চলতে তাদের জীবন যখন কাটা তবে একদিন তো আসা লাগবে এই রসুল কোন রসুল এগুলো এগুলো ফেরস্তা রাসুল মানুষের মধ্যে আল্লাহ দিনের দাওয়া দেওয়ার জন্য যে রসুল পাঠান সেগুলো হচ্ছে মানুষ রসুল তারা হচ্ছেন নবী আমি রাম আর ফেরস্তাদেরকে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ এই আবার যে সমস্ত ফেরস্তারা যান কবজ করেন তারা কিন্তু একজন না মালাকুল মাউতের একজন লিডার আছেন ওনার পরিচয় মালাকুল মাউত যাকে আমরা আজরাইদ বলে থাকি কিন্তু আজরায়েল কথাটা কোরআনে হাদিসে আসে নাই এটা বিভিন্ন ইসরায়েলি রেওয়ায়তে আসছে কোরআন হাদিস মৃত্যুর ফেরস্তার নাম এসেছে মালাকুল মৌত কিন্তু মালাকুল মৌত একজন তিনি লিডার ওনার আন্ডারে অনেক ফেরস্তা আছে আমরা আজকে হাদিস শুনব বিস্তারিত ইনশাল্লাহ তো আমার রসুলগণ যখন আসে এতাওয়াউন আহম তাদেরকে মৃত্যুর কার্যকরী করতে যখন তারা আসে তার যান কবজ করতে আসে তাহলে এক দল ফেরস্তা আসেন একলা একজন আসেন না কী রকম দল কাছে কোন দল ফের আছেন আর কোন অবিশ্বাসের মৃত্যু যখন হয়ে যায় হতে থাকে তখন তার আহাদারি চিৎকার তার এই যে হাহুতাস সে বলে তাদেরকে হাতে পায় ধরে একটু সময় দাও একটু ইমান আনি একটু আমল করি একটু তো অবা করি একটু ভালো হয়ে যায় একটু সময় দাও এত চিৎকার করে আমরা তো শুনি না পাশে দেখি তার সাকরাত হচ্ছে কি হয় এটাকে কোন ডাক্তারে এক্স রে করে বের করতে পারবে কি হচ্ছে দেখ কিছু দেখা যায় কষ্ট হয় কষ্টটা কেমন হয় ভিতরে এটা কি কেউ ভালো করে ফিল করতে পারে পুরোপুরি ভাবে এটা আল্লাহ তালাই জানেন অনেক কথাবার্তা তাদের হয় ফেরেস সাথে তাদের অনেক আত্মচিৎকার হয় যেগুলো আমরা দেখতে পাই না তাদের রুহের কি হালত তখন ফেরেজ তারা বলে এখন কেন এত দোয়াদি করছ আমাদের কাছে এখন এখন এত সময় চাও। কাছে আসতে চাও কেন তোমাদের মত গুলো কই এখন আল্লাহ সাহা তাদেরকে ডাক ডেকে এত দিন কোথায় তোমার সে মাহবুদ গুলো কোথায় সে মাহবুত কার কার কি মাবুদ আছে কারো মাহবুদ আছে বিভিন্ন মূর্তি কেউ মাহুদ সূর্য চন্দ্রের পূজা করে কেউ বিভিন্ন হায়ন জানোয়ারের পূজা করে কিন্তু কেউ আছে এগুলোর পূজা করে না কিন্তু কোন মানুষকে সে মাবুদের বুধের আসনে বসিয়ে দিয়েছে মানুষকে মাবুদের বুধের আসনে কেমনে বসা সে মানুষ যা বলে তাই করে মানুষ যদি অন্যায় করতে বলে তাও করে ন্যায় কাজ করো না ঠিক আছে সেটাও ঠিক আছে যা মানুষ তাহলে এরকম মানুষকে যে মাবুদের আসেন সে যেটা হুকুম দেয় আমি করবো যদি আল্লাহ তালার হুকুমের বাইরে কোনো হুকুম না দেয় তাহলে তো আমরা একদিন একদিন হুকুম পালন করতে পারব। কিন্তু এমন কোন হুকুম যদি দেয় যেটা গুনার কাজ যেটা অন্যায় কাজ যদি বলে আসো আমিকে খুন করে আস আমার মানুষ কোন ব্যক্তি বলেছে তার হুকুম অনুযায়ী আমি খুন করে আসলাম তাকে এখানে মাবুদের আসনে বসিয়ে ফেললাম এরকম মাহুদও হয় এই জন্য খ্রিস্টান থেকে আমরা শুনেছি তাফসির বিস্তারিত আলী ইমরানের মধ্যে তখন তারা তাদের সামনে কথাবার্তা হল পরবর্তী পর্যায়ে আহ খ্রিস্টান ছিলেন তিনি ইসলাম কবুল করলেন করার পরে তিনি একদিন একটা আয়াত শুনলেন মধ্যে আছে। যে তারা ইত রহবা নাহম মিন্দুন ইল্লা তারা আহ তারা আল্লাহ ছাড়া তাদের বিভিন্ন রকমের তাদের ধর্মের যাদক আছে পোপ আছে অথবা খ্রিস্টান তাদেরকে তারা মাবুদের আসনে বসিয়েছে আলি হাতান মিন্দ আদি হাতে বললেন আমি তো খ্রিস্টান ছিলাম আসন উল্লাহ তারা তো এইরকম এদেরকে ধর্মের লোকগুলোকে তো মাবুদ মনে করে না তিনি বললেন তাদের পূজা করে না ঠিক কিন্তু তারা যদি বলে এটা কর মুসলমানদের মধ্যে এরকম আসে না এইটা করতে বলে করো হ্যাঁ করবে এরকম যত লোক মাহবুদ ধরেছে আল্লাহ ছাড়া নিন্দুন্লাহ চাই সে মূর্তি হোক চাই সে হোক তাই সে জিন হোক চাই সে ইনসান হোক বলবে তোমার সে মহবুদ এখন কই যারা তোমাকে তোমাকে সাহারা দিয়েছে তোমাকে সাহায্য করেছে তুমি তাদের অন্তর্ভুক্ত ছিল এখন কই তারা এই তোমার বিপদের দিনে তাদেরকে ডাকো আল্লাহকে ডাকতে চাও কেন এখন হুদা তারা কি উত্তর দিবে জানেন ওরা তো আমাদের কাছ থেকে বিভ্রান্ত হয়ে গেছে কোথায় চলে গেছে নাই এখন একটা আমাদের কাছ থেকে তারা হারিয়ে গেছে আমরা তাদেরকে হারিয়ে ফেলেছি তাদেরকে পাওয়ার কোন উপায় নেই তারা গোমরা হয়েছে আমাদেরকে গোমরা করেছে শিকার করবে তখন তখন আর লুকাবে না কিছু ও শাহিদুম আলম আন্না হুম কেন তখন তারা নিজেরাই নিজেদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবে সত্যি আমরা স্বীকার করি আমরা আল্লাহর বিশ্বাস আসলেই করিনি আমরা স্বীকার করছি এখন তখন স্বীকার করলে কি তবা কবুল করা হবে তবা কবুল করা ইন্না ইয়াকবা তার আব দে আল্লাহ তালা বান্দার তাও বা কবুল করেন তার এই কণ্ঠের মধ্যে শেষ দম টানা শেষ ঃশ্বাস টানাটান যখন সাকারাত শুরু হয়ে যায় তখন আর আল্লাহালা তবা কবুল করেন না তখন আমাদের দেশে যেটা আছে মুসলিম ইমা সবকে নিয়ে আসা জলদি করি তবা করো করো এখন তো তবা কবুল হওয়ার টাইম শেষ তোমরা ওই সমস্ত জাতির মধ্যে ঢুকো যারা তোমাদের আগে চলে গিয়েছে জিন এবং ইনসান থেকে জাহান দিকে চলে গিয়েছে তাদের কাফেলায় জয়েন করো তোমরা তোমাদের আর কোন কাফেলা নেই তোমাদের সঙ্গী তারাই তাদের পথে তোমরা যাও উখতাহা যখন তারা এক একটি দল যাহার নামে নিক্ষিপ্ত হবে এক দল আরেক দলকে লানত করবে কেন এক দল আরেক দলকে লানত করে নিজেরা সবাই যাহার নামে চলে গিয়েছে এখন যাহার নামে ভাই হয়ে বসবাস করো এখন লহানত করো কেন তা কারণ হচ্ছে পরের পরের অংশে আসছে হাত্তা ইদাদ সবাই যখন যাহার নামে জমায়েত হয়ে গেল আগুনের মধ্যে পড়ার কাজ চলছে যারা এসেছে তারা যারা আগে এসেছিল তাদেরকে লক্ষ্য করে বলবে কি বলবে রবেন আল্লাহ এই যে এইগুলো যারা আমাদের আগে এসেছে এরাই কিন্তু আর যারা মিসগাইডেড হয়েছে তারা ওদের পরে গিয়েছে যারা মিসগাইড করেছিল তারা আগে জাহান নামে গেছে কেন কারণ তারা তো ওদের তো মানে গুনা নিজেরা মিসগাইড হয়েছে ডবল শাস্তি না গডফার এরা ওদের এরা ওদের মানে গ্যাং লিডার এরা ওদেরকে এই কাজে আরো উৎসাহিত করেছিল বিধায় এদের ক্রাইমটা একটু বেশি এই আল্লাহ আল্লাহ ওদেরকে আগে নিয়েছে যে বড় ক্রাইম করেছে ওকে তো শাস্তি বেশি দেওয়া দরকার তাকে তো আগে ধরা দরকার তাই হয়েছে ওদেরকে যখন গিয়ে দেখি দেখার নামে ওরা আছে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 সবসময় আধুনিক এখন এই জন্য যারা নয় যারা ফুট সোলজার যারা তাদের কথা অনুযায়ী কর্মী বাহিনী কাজ করেছে তারা বলবে লক্ষ্য করে আল্লাহ এরা আমাদেরকে এই বিভ্রান্ত করে উল্টাপাল্টা কথা বলে উল্টাপাল্টা বুঝিয়ে আমাদেরকে রং রাস্তা নিয়ে এসেছিল আল্লাহ আপনি তাদেরকে আমাদের মত সেম জাহান নামে সেম শাস্তি দিলে হবে না আল্লাহ আদা আল্লাহ জাহান নামের ডবল শাস্তি আল্লাহ আপনি তাদেরকে দেন আমাদের কমপক্ষে ডবল দেওয়া লাগবে এবং এই কাহিনী কোরআনে অনেক জায়গায় এসেছে আপনারা শুনেছেন আগের দল হচ্ছে পরের দল হচ্ছে আথবা যারা অনুসরণকারী যারা ওদের কথা শুনে বিভ্রান্ত হয়েছে আর আগের দল হচ্ছে দল হচ্ছে উল্হম আহমুল মাতবু যারা আগের দল তারা ছিল লিডার পর্যায়ে। এবং এদের এই ঝগড়া কোরআন শরীফ অনেক জায়গায় মেনশন করা হয়েছে অন্য আয় আল্লাহ তারা কি বলেছেন হে আল্লাহ আমাদের যারা বড় বড় লিডার ছিল আমাদের মধ্যে যারা সিনিয়র পর্যায়ের ছিল এরা আমাদেরকে আপনার রাস্তা থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছে আমাদেরকে অপকর্মে লাগিয়ে দিয়েছে ভুল বুঝিয়েছিল তাদেরকে একটু অন্তত আমাদের থেকে ডবল শাস্তি দান করেন তখন আল্লাহ কি বলবেন তাদের কথা শুনে আল্লাহ তালা বলবেন আল্লাহ তালা বলবেন তোমাদের সবার জন্যই রয়েছে সবার ডবল আছে। কিন্তু জানতে না ডবল সবার জন্যই আছে খালি ওদের জন্য ডবল তোমাদের বেচারা তো সোলজার এদেরকে কাজে লাগিয়েছে এদেরকে ভরকিয়েছে যারা তাদের তো যুক্তি কি বলে এই বেশি শাস্তি কথা না বেশি শাস্তি তো আল্লাহ দেবেনি আল্লাহ তো ইনসাফ কায়ে করবেন যারা যতটুকুন তাকে ততটুকুনই দেবেন কিন্তু এখানে আল্লাহ তালা বলছেন যে তোমরা যেটা পাবা সেটা কিন্তু হালকা না ওটাও ডবল আছে আর তাদের হিম যে ব্যক্তি লোকদেরকে হেদায় দিকে ডেকে নিয়ে আসে দিনের দিকে লাগায় দিনের কাজে লাগায় তাহলে তার ডাক শুনে তার আহ্বানে সাড়া দিয়ে তার দাওয়াতি কাজের কথা কবুল করে যে ব্যক্তি দিনের দিকে চলে আসলো এসে এই বেতারা দিনদার হয়ে যত আমল করে তার আল্লাহ দান করে যে তাকে দাওয়াত দিয়ে দিনের দিকে নিয়ে এসেছে কোনো একটি ব্যক্তি যদি জীবনে পাঁচ জনকে দাওয়াতি কাজ করে দিনের দিকে নিয়ে আসে বেনামাজি ছিল নামাজি বানায় বেদিন ছিল দিনদার বানিয়ে ফেলে তাহলে এই পাঁচ এই লোক পাঁচটি লোক যত কামল করবে এই ব্যক্তি সমপরিমাণ পাবে কেউ যদি কে নিয়ে আসে কেউ যদি বিশ জনকে দিনের দিকে নিয়ে আসে মাসা অনেক বড় পুরস্কার আহ যে ব্যক্তি লোকদের গুনার দিকে ডাকে গান বাজনার আসর বাসনের জন্য উৎসাহিত করে এরকম ক্লাব বানাবে যে ক্লাবের মধ্যে নাচ গান হবে এরকম সিনেমা হল বানানোর জন্য যেখানে বেহায়াবনার সিনেমার ফিল্ম দেখানো হবে এইগুলার জন্য যাদেরকে সেই কাজে লাগায় উৎসাহিত করে বৈশ্বিক মেলা করে নাচ গানে সমস্ত উল্টাপল্টা ব্যবস্থা কর এইগুলা যারা করে এই কাজে যারা লোকদেরকে যোগান দেয় লোকদেরকে আহ্বান করে প্রচার প্রপাগান্ডা করে অর্গানাইজ করে অর্গানাইজাদের হবে তাদের এই অত হলো কেন না লাহু আল হিমিন যে ব্যক্তি এগুলা অর্গানাইজ করেছে ডাক দিয়েছে উদ্যোগ নিয়েছে আয়োজন করেছে সেই ব্যক্তি যত লোক এসেছে তারা যত গুণা করেছে তাদের প্রত্যেকটি লোকের সম গুনার সমান তার কাঁধে এসে জমা হচ্ছে এতে করে ওদের কারো গুনার কিছু কমতি হবে না ওদের থেকে একটু গুণা কমাই একে দিতে হবে নাকি তার তাদের গুণা তো ঠিকই হবে যারা এই পাপ কাজ করছে কিন্তু যারা এগুলার উদ্যোগ করেছে তারা প্রত্যেকটি ব্যক্তির সম পরিমাণ গুনার দায়িত্ব তার স্কন্দে আসছে এই এরপরে তারা আরো অভিযোগ করে জালেমরা তাদের কথা আল্লাহ অন্য আয়তে বলেছেন তো লিড দিয়েছে ওসবিল্লা আল্লাহর পথ থেকে মানুষকে ঠেকিয়েছে না ইসলামের দিকে শোনা খবরদার ইসলামের দিকে এ শোনা তাহলে মুশকিল আছে এরকম যারা করেছে আমি তাদের আজাব বাড়িয়ে দেবো এইখানে ইঙ্গিত আছে আয়াতেই আছে যে আমি তাদের আজাব বাড়িয়ে দেবো এরা ওই ফলোয়ারদের মতো পাবে না তার চেয়ে বেশি পাবেছেন নিজেদের গুণার ওজন ভারী বোঝা নেবেই অন্যদের সম পরিমাণ বোঝাও তারা বহন করবে এখন এই যারা অনুসরণ করেছিল লিডারদেরকে তাদের বিরুদ্ধে আল্লাহ তালার কাছে অভিযোগ করলে আল্লাহ তাদেরকে ডবল দেন আর আল্লাহ বলেন তারা করে শাস্তি দিন আল্লাহ তার মানে আমাদেরকে একটু কমাই দেন এই কথা শুনে লিডাররা এখন কি বলে জানেন ফাদুকোনা বলছে কারণ যে জিনিস আমরা মজা এনজয় করেছি তোমরা মজার ভাগ নিতে চেয়েছ তোমরা একটু হলে পেতে চেয়েছ তোমরা এনজয় করেছ তোমরা ভাগ নিয়েছ তোমরা উৎসাহিত হয়ে অতি উৎসাহী হয়ে কাজ করেছ এখন আমাদের ঘরে চাপিয়ে দিয়ে নিজেদের বোঝা হালকা করতে চাও কেন তোমরা তোমাদের হাতের কামাই মজা এখন খাও আমাদের দিকে দিয়ে লাভ নাই তারা কোনো দায়িত্ব নিতে চাইবে না দুনিয়ার মধ্যে কি হচ্ছে আর আখেরাতে কি হবে দেখতে পাচ্ছেন সব বুঝে পড়ে বুঝে পড়িয়ে দিবেন আল্লাহ তাদের শাস্তির কথা বলছেন নিশ্চয়ই যারা আল্লাহ তালা আয়াতকে মানতে অস্বীকার করেছে গ্রহণ করেনি ইমানি এবং তাকাব্যর অহংকার করেছে ক্ষমতার দর্প গর্ব করে বেরিয়ে ঘোষণা করেছে প্রদর্শন করেছে আকাশের দরওয়াজা তাদের জন্য খোলা হবে না তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না কি যদি উঠ সুইয়ের সিদ্রার মধ্যেও ঢুকে তাহলেও তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যে এভাবে আমি যারা মুজরেম অপরাধী ক্রিমিনাল গোষ্ঠী তাদেরকে আমি শাস্তি দান করি এখন উটের ছিদ্র দিয়ে সুইয়ের ছিদ্র দিয়ে উঁট ঢুকতে পারবে এটা কি সম্ভব তো মুফাসরিনে কেরাম বলেছেন যদিও উঁটো ওখান দিয়ে ঢুকে তারপরে ওরা জানলাতে যেতে পারবে না তার মানে উঁটও ঢুকতে পারবে না তারাও জান্নাতে যেতে পারবে না এরা জানলাতে কোনোদিন যেতে পারবে না কাফের মোশেক আল্লাহর দিনের দুশ্মনী করে করে করে মৃত্যুবরণ করেছে কারণ যে ব্যক্তি সেরেক করে কুফরি করে তার জন্য জান্নাত কোনোদিন খোলা হবে না অন্য আয়াতে আল্লাহ কি বলেছেন ইন্নাহুমাই যেই ব্যক্তি নিশ্চয়ই যেই ব্যক্তি আল্লাহ তালার সঙ্গে সেরেক করে আল্লাহ তালা জন্নাতকে তার জন্য চিরদিনের জন্য হারাম করে দিয়েছেন তার ঠিকানা চূড়ান্ত ঠিকানা হচ্ছে জাহান্ন এখন এই আয়াতের শুরুতে যেটা আছে তাদের জন্য আকাশের দরওয়াজা খোলা হয় না এর অর্থ কি এর তাফসির কি এরা যারা এইরকম পর্যায়ে এরা কোনো দোয়া করলে কোন নেক আমল করলে নেক করলে তো আকাশের দিকে উঠে এবং কবুল হয় এদের দোয়া এদের নামাজও যদি পড়ে এদের কেউ কেউ আবার নামাজ পড়ে পড়ে না কেউ কেউ পড়ে এদের নামাজ কবুল হবে হাজ কবুল হবে দোয়া কবুল হবে কিচ্ছু কবুল হবে না এইটা একটা অর্থ আর অর্থ হচ্ছে যে তাদের অকিল আল মুরাদুফতাহিম আবু সামা তাদের রুহ কে রুহকে উপরে দিকে যখন ফেরেস্তারা নিয়ে যাবেন তখন তাদের রুহের জন্য জান্নাতের দরওয়াজা বা আকাশের দরওয়াজা খোলা হবে না রুহ যখন কবজ করে নেয় ফেরেস্টারা রুহ কিভাবে কবজ করে এবং কোথায় নিয়ে যায় এটা একটা প্রশ্ন না এটার বিস্তারিত বর্ণনা একটা সহি আনহু বলেছেন মানুষের রুহ কবজ করার সঙ্গে সঙ্গে ফেরেস্তারা আকাশের দিকে নিয়ে যা নিয়ে কি করে সেখানে নেহের জন্য একটা জায়গা আছে আকাশ খুলে সেখানে তার নাম রেকর্ড করানো হয় আবার আসতে করে তাকে কবর দেওয়া হয়ে গেলে মাটিতে জমিনে তার শরীরের সঙ্গে আবার এনে ফিট করে দেওয়া হয় কিন্তু যারা নেকার নয়। তাদের রুহের জন্য আকাশের দরওয়াজা খোলা হয় না সেটাকে নিয়ে যেতে হয় যেটা অনেক নিচে এক কয়েদখানা আছে রুহের জন্য রুহের জেলখানা আছে সেখানে তাদের নাম রেকর্ড করানো হয় এই ব্যাপারে হাজিসটি হচ্ছে যেটা বারে আজ ওরা জেলতান বলেন জানাজা পড়তে গেলাম সে আনসারী সাহাবিব কবর স্থানে গিয়ে জানাজা তাকে দাফন কখন করবাল কবর হার আমরা কবর স্থানে পৌঁছে গেলাম তখনও পুরো কবর খোলার কাজ শেষ হয়নি তিনি বসলেন কবর খোরা হচ্ছে পাশে ঘিরে আমরা বসে আছি দেখছি কবর খোড়ার কাজ চলছে কান্না আল্লাহ আমরা ওনার পাশে ওনাকে ঘিরে বসে আছি রসুল কে আমাদের মাথার উপরে মনে হয় যেন পাখি বসে আছে। এটা কি কথা এর অর্থ কি এত নীরব নার কারণ দুই কারণ কোনটা একটা হলো কবর খোলা হচ্ছে এই সময় লাফালাফি হাসা এগুলো করা যায় আমাদের লোকেরা পাইলে এগুলাও করে কি করে জানাজা পড়ে টড়ে এখানে এরপরে জানাজা শেষ হইলেই এই গলগল গল গোল শুরু হয়ে গেল কত কাহিনী ওখানে এল তে দেখানো হয় অনেকক্ষণ তো দেখে আর লোকেরা গল্প করে ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল দশ বছর আগে ওনার সঙ্গে আমি তিরিশ বছর একসঙ্গে চলেছি কত গল্প মনে পড়ে বলে আর আড্ডা দিচ্ছে জানাজা প্রসঙ্গে জানাজা উপলক্ষে যখন আসি জানাজা পরি দাফন করি লাশকে দেখি তখন এরকম কলকল করা এটা কি ভালো লক্ষণ তখন চুপ নিরাপতা অবলম্বন নিজের আখড়াত স্মরণ করা খাই সে যে শুয়ে আসে তার চেহারা দিকে থাকি তার জায়গায় যদি আজকে আমি এখানে শুয়ে থাকতাম এগুলো মনে করা কিন্তু লোক আর শুধু কথা বলে শুধু কথা বলে তো কোন সাহাবির একটি কথা কারো মুখে নাই, নাই। হচ্ছে সামনে উপস্থিত আছেন। উনি থাকলে ওনারা ওনার ওস্তাদের সামনে আমরা কিভাবে চলি আর উনি কত বড় অবস্থা স্বাভাবিক তো এইরকম যদি কোনো একটি লোক আরবরা কেউ চুপ করে বসে আছে নড়া চড়া কথাবার্তা নাই তার এক্সাম্পল দিতে গিয়ে বলেন অনেক হাদিসে এসেছে কানারু ও মনে হয় যেন আমাদের মাথার উপরে পাখি বসতে পারবে কেন পাখি বসবে মাথার উপরে পাখি মনে করবে একটু নড়াচড়া করে না এটা মানুষ না এটা কোন গাছের একটা কাণ্ড এইটা একটা এক্সাম্পল তাহলে এরকম চুপ করে বসে আসছি গভীর ভাবে গাম্ভীর্য আকারে তারপরে ওনার হাতে ছোট্ট একটা কাঠের টুকরা অথবা গাছের শাখা এটা দিয়ে তিনি মাতির মাটির মধ্যে খোঁসা দিলেন ফারাফা অতপর একটু পরে উপরের দিকে চেহারাটা উঠালেন মাথাটা উঠালেন তা কাল ইস্টা ইদাহিনাও দুইবার বা তিনবার করে বললেন আল্লাহর কাছে এই কবর আজ থেকে তোমরা সবাই পানা চাও কবরাজার থেকে আল্লাহ তাল কাছে রেহাই চাও তিনি তার লম্বাহিদালে টাইম চলে আসে না জ্বালা ইলাই তার কাছে আকাশ থেকে ফেরিস্তাদের দল চলে আসেন যাদের চেহারা অত্যন্ত শুভ্র উজ্জ্বল আমরা তো দিন এতে কাফন রেডি করছি তারা কাফন দিয়ে কি করবেন তাদের কাফোনের আরেকটা কাজ আছে ও হানুত মিন হানুতিল জান্না আবার জান্না থেকে ছোট্ট একটা বাক্সও নিয়ে আসে। কফিন বক্স তিনি কি করেন আরো কাছে আসেন তার হাত্তা ইন্দার তার শিওরের কাছে মাথার কাছে এসে তিনি বসেন এবং আগে ঢুকার আগে তারা সালামদিন অন্য হাদিসে এসেছে মোমেন কে লক্ষ্য করে তারা সালাম দেন তাদেরকে দেখলে দাও বলে কে আসতেছে আমরা কাউকে দেখেন দেখো না সাদা কাপড় পরে পাগড়ি পরে আসছে দেখো না সবাই তো আসতেছে কি বলে আমরা দেখি না কিন্তু তারা আসছেন এসে তিনি খুব আস্তে করে আদর করে মহাব্বত করে সম্মান করে ডাকেন নফসুল মত আল্লাহর প্রতি ইমান আনায়নকারী ইমান অর্জনকারী নফ্স উখরুদী ইতান তুমি বের হয়ে আস আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য তুমি তার রুখ এই রুখ তুমি তার বডি থেকে বের হয়ে আসো এই কথা শুনে দেশে ছিল আপনার এই মস্ক চামড়ার এক ধরনের মস্ক দিয়ে ওনার পানি পান করতেন আমাদের পানির জগ আছে মগ আছে এরকম তাদের চামড়ার ছিল মস্ক এই মস্কের পানি বের করলে অটোমেটিক পানি বেরিয়ে যায় কোন যুদ্ধ করা লাগে মুখ খুলে দিলে পানি বেরিয়ে যাচ্ছে সহজে এরকম পানির মত করে রুহটা সহজে বের হয়ে আসে যখনই বের হয়ে আসে রুহটা হা ফাই আের সঙ্গে সঙ্গে মালাকুল মাহমুদ যিনি মেইন লিডার তিনি হাতে নিয়ে ফেলেন ফাই দা আহাদাহা লামি তরফতা আইন হাতে নিয়ে এক মুহূর্তের জন্য ওনার হাতে রাখেন না ্নাতি কফিন বক্সের মধ্যে রেখে দেন আর সঙ্গে সঙ্গে সেই রুহটিকে এত সুগন্ধ বের হয় দুনিয়ার মধ্যে মেসক আতরের এত সুগন্ধ আর কোন জায়গায় কোনো জিনিসের মধ্যে পাওয়া যায় না তো আমরা তো সবাই সেটা পাই না কিন্তু আ কোন কোনো জায়গায় মানুষ কেউ আল্লাহ তারা পেতে দেন এরকম খবর পাওয়া গেছে যে মাইতে ইন্তিকালের পরে তার রুম থেকে খুশব কেউ কেউ পায় বলে যে এত সুগন্ধ থেকে আসে আপনারা ঘরে সুগন্ধ দিয়েছেন কোন স্প্রে করেছেন কোন সেন্ট মেরেছেন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 এরপরে তারা নিয়ে যেতে থাকেন তারা যখন কোন প্রথম আসমানে যান সেখানেই তারা এই স্মেল টের পেয়েই তারা বলে এরকম কি একজন আসতেছে কারো রোগ তারা ফেরত তারা নিয়ে যায় তাদেরকে জিজ্ঞেস করে কোন ব্যক্তির এত পবিত্র রুখ নিয়ে এসেছ লোকটা কে ভাই কে কার কারুখ নিয়ে এসেছি বলে অমুকের ছেলে তা যদি কয়েকটা নাম থাকে যে নামটা বেশি সুন্দর ওই নামটা ধরে তারা তাকে ডাকে মনে করেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই ওনার নাম কি ওনার নাম মোহাম্মদ ইবনি ইসমাইল এখন কিন্তু মানুষের কাছে পরিচয় কি তার বোখারি ফেরে তারা যে সুন্দর নামে বেশি পরিচয় আছে ওইটার কথাই বলে নিয়ে আসছি বলবেন না। যে সুন্দর তার বেশি পরিচিত ইমাম ইবনী তাই মিয়া আলাই ইবনে তাই ইমাম ইবনী তাই রুহ নিয়ে আসছি এভাবে বলবেন হাত ইসামা ইনিয়া এভাবে প্রথম আসমানে জিজ্ঞাসা করে তাদেরকে উত্তর দেয় এরপরে প্রথমে গিয়েই তারা নক করে দরজা খোলার জন্য তারা জিজ্ঞেস করে দরজা খোলো কে আসে অমুক দরজা খুলে দেয় ফুল ইন মোকার তারা তার সঙ্গ দিয়ে দ্বিতীয় আসমান করতে করতে গুরুত্ব আল্লাহ নেককার হতে পারলে আল্লাহ ফেরস্তারা তাকে এত সম্মান করে আল্লাহামিন এভাবে যেতে যেতে এক আসমান থেকে দ্বিতীয় আসমান খোলা হয় তারপরে তিন নম্বর আসমান তারপরে চার নম্বর আসমান যেতে যেতে ইল আসামা ইসা বিয়া সপ্তম আসমানে গিয়ে তখন আল্লাহ তালার পক্ষ থেকে আওয়াজ আসে সপ্তম আসমান খোলার পরে আল্লাহ তালা বলেন আমার ইল্লিন লিস্টের মধ্যে নাম লেখিয়ে ফেলো রেজিস্টার করে দাও রেকর্ড করে ফেলো সেই ইল্লিনের উপযুক্ত ইলাল নাম লেখিয়ে তাকে আবার জমিনে রুহটাকে ফেরত দাও আবার জমিনে নিয়ে যাও কেন ইন্নি মিনহা খালাক তুহম অ তার আত্মান উখরা আমি তাকে ওই মাটি থেকে সৃষ্টি করেছি মাটিতে আবার তাকে ফেরত নিয়ে যাচ্ছি নিয়ে যাব এবং সেখান থেকে তাকে আবার আমি উঠে নিয়ে আসবো কেয়ামতের দিয়ে সেটা করে আয়াত আমরা পড়ি সাধারণত মিনহা খালাক না কুম অফিহান ঈদ কুম অমিনহান উখরুম তার আত্মান উখরা এটা আমরা কেন পড়ি আমাদেরকে মনে করিয়ে দিতে এখানে মাইতের জন্য কোনো দোয়া নেই আমাদেরকে স্মরণ করানুষ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি মাটি থেকে নিয়ে আসবো যেভাবে এই লোকটাকে নিয়ে এসেছি তোমাকেও নিয়ে আসবো আর তোমাদের সবাইকে মাটি থেকে আবার আমি নতুন করে আবার তোমাদেরকে সৃষ্টি করবো পুনরুত্থান করব আবার চিন্তা করব। তো আফাতু আদরু হু এরপর তার রুহকে আবার কবরে নিয়ে আসা হয় তখন কবরে তাকে দাফন করা হয়েছে روح এসে সেখানে ফিট হয়েছে তার কাছে আসেন এবং নাকি অল্লাহ সে বলে আমার রবটা অল্লাহ ফাইয়া কুলানুমা দিন দুই প্রশ্ন তোমার দিন কি ফাইয়াকুল উদ্দিন ইসলাম আমার দিন হচ্ছে ইসলাম তিন নম্বর প্রশ্ন ওই যে একটা লোক তোমাদের মধ্যে পাঠানো হয়েছে ওই লোকটা এই লোকটা কেয়াকুল হুয়া রাসুল উল্লাহ সাল আলী আসালাম তিনি তো আল্লাহ রাসুল ফাইহু ও তখন তাকে জিজ্ঞেস করাবে কি আমল টামল করে এসেছেন আপনি আপনার আমলের খবর কি ফায়াকুল কারা তুই কিতাব আল্লাহ বিহু সব দখ আমি আল্লাহর কিতাব পড়েছি কোরআন পড়েছি কোরআন হাজি যা লাগে এগুলা পড়েছি এগুলা ইমান এনেছি কি বিশ্বাস করেছি ভাই ইনাদিমাদি মিনাসমা তখন আকাশ থেকে আওয়াজ আসে আল্লাহ তালার পক্ষ থেকে আনসার দা কবদি হে ফেরেস তারা আমার বান্দা রাইট আনসার করেছে আমার বান্দা পাশ করে ফেলেছে জান্ না তাকে জান্নাতের বিছানা পিছিয়ে দাও আর পছন্দ করা দরকার নেই ও আল বেসুহু মিলার তার গায়ের মধ্যে আল্লাহ বাবা নীলার জন্য জান্নাতের দিকে তার কবরে দরজা একটা খুলে দাও জান্নাতে সুবাস এবং সুগন্ধ বাতাস কবরে চলে আসতে থাকে তার কবর এত প্রশস্ত করে দেওয়া হয় তার চোখ যে দূর যায় ততদূর পর্যন্ত সে দেখে যে তার কবর পুরোস্ত হয়ে গেছে এই সময় তার কাছে তার সামনে একজন লোক হাজির হয়ে যায় তার চেহারা খুবই সুন্দর উজ্জ্বল লাভলি ফেস এবং সুন্দর কাপড় পরিপাটি সজ্জিত হয়ে এসেছে এবং অনেক সুগন্ধ তার শরীর থেকে ছড়িয়ে পড়ছে অনেকবার কোরআন দেওয়া হয়েছে তাই না তোমার জন্য সুসংবাদ এখন থেকে অনেক সুসংবাদ আছে জান্নাতের সুসংবাদ আছে অনেক কিছু তোমার কোন চিন্তা নেই আর কোন চিন্তা তোমার নেই তুমি পাশ করে ফেলেছ তোমার কিছু পার হয়ে যাবে ইনশাল্লাহ এগুলা যখন বলে সুসংবাদ আছে তুমি কে ভাই এত সুসংবাদ নিয়ে আসলা তুমি তোমার পরিচয় কি আমলে বল আমি তো আর কেউ না তোমার নেক আমল আল্লাহ আমাকে এরকম মানুষে পরিচয় দিয়ে তোমার কাছে খোঁজ খবর দিতে পাঠিয়ে দিয়েছেন এই কথা শুনে তার নিজের নেক আমল আলহামদুল্লাহ প্রমাণিত হয়ে গেল তার তার সামনে আল্লাহ ক্যামত আপনি জলদি করে কায়ে করে দেন কারণ আমি জাননাতে যাব তো রবি আকি মিস্তা ইমি আল্লাহ জলদি করে ক্যামত কায়েম করে দেন আর ক্যামত হয়ে গেলে যে হাসর হবে আমি আবার মা বাবা ভাই বোন বন্ধু বান্ধবকে বলবো দেখো ভাই আমি পাশ করে ফেলেছি আমার জন্য অনেক সুসংবাদ আছে তাদেরকে একটু শুনাই একটু জানাই কিন্তু আল্লাহ তাকে ঘুম পাড়িয়ে দেন ঘুমাও। তারপরে দিন তাকে উঠাবেন জানলাতে নেওয়ার জন্য এরপরে এই তো হলো মোমেন ব্যক্তি যদি মোমেন ভালো না হওয়া যায় তাহলে কি হব ইন্নআ তার বর্ণনাম নবী করিম সাল্লাম দিয়েছেন ওয়াই আব্দাল ক্যাফের অবিশ্বাসী যখন তার মৃত্যু হয় এবং আখড়াতে দেওয়ার সময় হয় তার কাছে অন্ধকার কালো বিশ্রী মাহমুল মাসুহ তাদের সঙ্গে থাকে একেবারে কাটা ওয়ালা বসে দেখছেন না এরকম করে দিয়া কাটার মতো আছে আটকে ধরে এইরকম কাপড় মার্কা এরকম লোহার প্যারেক খাড়া হয়ে আছে এই রকম একটা কাফন নিয়ে আসে এই কাফন গুলো এবং ওই একটা বক্স নিয়ে আসে তার জন্য এসে তারা তার দৃষ্টির সামনে সে দেখতে পায় এরকম জায়গায় তারা আসন গ্রহণ করে বসে এরপরে মালাকাল মৌ তার মাথার কাছে এসে তাকে দেখে বলে এই খাবিস নফসল যদি বাইর পাওয়ার অখরুজি ইলা শাখাতে মিনাল্লাহ তখন আল্লাগ বডির মধ্যে ছড়িয়ে টুকরা টুকরা হয়ে যায় এই রুহ মনে করে আমি যদি আস্ত থাকি টান দিয়ে বাইর করে ফেলবে তখন সে কি করে নিজের অস্তিত্বকে টুকরা টুকরা করে বিভিন্ন জায়গায় ঢুকাই দেয় এমনকি হাতের আঙ্গুলের নখের ভিতরে এই রুহের অংশ চলে আসে সে বাইর হবে না সে জানে বাইর হলে তার খবর আছে সে লুকাতে চায় কি করে ফেরেসটা হাত ঢুকিয়ে দিয়ে এরকম করে টানে ছিঁড়ে ছিঁড়ে আসে ওই কথা খবর সুরা নাজেয়া মধ্যে আসে অন্নাজেয়াতে যে ফেরিস এরকম করে টান দিয়ে তার রুখ বের করতে চায় আর সেটা আসতে চায় না যায় কিন্তু ছিঁড়ে ছিঁড়ে হলে বের হতে হবে তাকে টেনে টেনে বের করে অত যেভাবে একটি ভিজা বস্তা আসে না আমাদের যদি আপনি এরকম একটা তীর ঢুকাইয়া দেন তীর আর টান দেন তখন কি হবে ছিঁড়ে ছিঁড়ে আসবে না সুতাগুলো বস্তা এরকম করে ছিঁড়ে ছিঁড়ে আসে তখন সে নিয়ে মালাকল মৌত এক মুহূর্ত যেন দেরি করে না ওই মাসু ওইরকম কাঁটাওয়ালা ওইরকম কাপড় দিয়ে পেঁচিয়ে ওই বাক্সের মধ্যে ঢুকিয়ে তারপরে জলদি করে নিয়ে যেতে চায় আর ওই সময় তার রুখ থেকে এত দুর্গন্ধ আসে যেটা জমিনের মধ্যে এরকম দুর্গন্ধ আর কোন জায়গায় পাওয়া যায় না ওই দুর্গন্ধ হয়তো মানুষ পায় না কিন্তু ফেরস তারা টের পেয়ে তাদের অবস্থা কাহিল হয়ে যায় এবং কোনো কোনো সময় আল্লাহ মাফ করুক কোনো কোনো ডেড বডির কাছ থেকে অনেক দুর্গন্ধ আসে আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি এখান দিয়ে আল্লাহ আমাদেরকে অবস্থা থেকে মাফ করুন জানা হয়ে ঢুকতে কষ্ট পাওয়া যায় প্রচুর আমি মাঝে মধ্যে বলি কয়েকবার বললাম যে আপনারা কি ভালো করে গোসল টসল দেন না দুর্গন্ধ আসে কেন বলে যে যতই ধুই দুর্গন্ধ যায় না ইন এটা একটা আল্লাহ মাফ করুক এটা একটা চিহ্ন এটা একটা আলামতী উপ যেটা দেশি বদনামী অর্জন করেছে ওই বদনামী ও নাম ধরে ডাকে যে নাম গুলো মানুষের কাছে উচ্চারণ করলে ঘৃণা আসে যেমন নমরুদের নাম উচ্চারণ করলে আবুজ্জাহালের নাম উচ্চারণ করলে কার ঘৃণা আসে না বলেন ফেরাউনের কথা উচ্চারণ করলে কার ঘৃণা আসে না এই আখেরই নমরুদ ফেরাউন মার্কা লোক আছে না এদের নাম উচ্চারণ করলে মনের মধ্যে কিরকম কষ্ট আসে বলেন কিরকম ঘৃণা আসে আল্লাহর কত বড় দুশ্মন এই দুশ্মনের কথা নাম ধরে উচ্চারণ করা হবে এরপরে দুনিয়ার আকাশে প্রথম আকাশে যাবে তখন তারা খুলবে করবে খোলার জন্যে এখন নবী করিম সালাম বলেন তার জন্য আসমানের দরজা খোলা হবে না অতপর তিনি এইটা তাদের জন্য আসমানের দরওয়াজা খোলা হবে না আর তারা জান্ যাবে না কি উঠ যদি ঢুকতে পারে তারপরেও তারা জানলা হবে না কি করা হবে তখন তাকে অন্য এসেছে আল্লাহ তখন অন্য হাদিস এসে আল্লাহ বলবেন উক্তি আর সফল এই লোকে একদম জমিনের নিচে সর্বনিম্ন জায়গায় যে জেলখানা আছে যে কয়েদখানা আছে অথবা যে রেকর্ড বুক আছে সে জিন ওইখানে তাদের নাম লেখাও। ওইখানে তার নাম লেখা তার জন্য আসমানে দরজা খোলা হবে না ফেরত আসে কিভাবে ফেরত আসে হলুব হুত্তরাখান অথবা তোর তারকে ওখান থেকে এমন জোরে ছেড়ে দেওয়া হয় পোলাই ফে নিয়ে আসা হয় না ওখান থেকে ধপ করে ছড়ে দেওয়া হয় এত উপর থেকে আসমান প্রথম আসমান উপর থেকে ছেড়ে দিলে কি জোরে পড়বে কিরকম ভয়ানক কথা ফু আজ রু ফি জাসা আর ওই ফাকে দিয়ে ওই সময় নবী করি ইমসা আয়াত করলেন মান ওমা ইউসফেক বি যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সেরেক করে ফাঁকে আল্লা খারিনা সামা সে ব্যক্তি মনে হয় যেন আকাশ থেকে ধপ করে পড়ে গেল ওই যে ধপ করে পড়ে ফেলে দেওয়ার রুহা তে পড়ে গেলে কোন সময় কোনো স্ন করে নিয়ে দূরে নিক্ষেপ করে দিল ওই আয়টা পড়লেন তারপর তার রুহ ফেরত আসে ওখানে লেখানো হয় সিডিনে এরপরে তার রুহকে আবার তার বডির সঙ্গে ফিট করা হয় কবর দেওয়ার পরে ওই তিহেমালা তার কাছে দুইজন ফেরেস্টা আসে ভাই কুানী লু তো তাকে বসিয়ে বলে হা ভাইয়া কুলা নে তোমার দিন কি হা আদরি হা হা আফসোস আমি জানিনা আমি জানিনা ইন্ ভা কুলা নে হজ্লি তোমাদের মধ্যে যে একজন মানুষ পাঠানো হয়েছে আসমান থেকে ডেকে বলা হয় এম আবদি আমার এই বান্দা এই মাখলুক মিথ্যা বলেছে অবিশ্বাস করেছে না এই মিথ্যা দিকে তার জন্য তার কবরে জাহান নামের বিছানা বাবান দাও বা আর জাহান নামের দিকে একটা দরওয়াজা খুলে দাও সকাল সন্ধ্যা সর্বক্ষণ বাতাস গরম তাপ জাহান তাপ তার এই কবরে পৌঁছতে থাকে পৌঁছতে থাকে আর এই কবর তার কবর তার প্রতি তাকে চেপে ধরে হাতা তাহতালি ফাফি হ তার বুকের পাঁচরের হাড্ডি এপাশ থেকে ওপাশে এরকম করে যেতে থাকে তার কাছে একটি লোক এসে দাঁড়িয়ে যায় চেহারা অত্যন্ত নিকৃষ্ট ভয়াল ভয়ানক তার গায়ের কাপড় অত্যন্ত দুর্গন্ধময় এবং খারাপ এবং বিশ্রী এবং তার কাছ থেকে ছড়িয়ে পড়ে প্রচন্ড অসহ্য দুর্গন্ধ এরপরে সে সামনে এসে বলে বিল্লাদি তোমাকে সুসংবাদ দিব যেটা শুনলে তোমার খুবই কষ্ট হবে হ্যাঁ তু আগ ওই দিন তোমার এসে গেছে যেই দিনের কথা বারে আল্লাহ তালা তোমাকে কোরআনে হাদিসে শুনিয়েছেন তোমাকে ওয়াদা করেছেন আমার কাছে আসলে এমন ঠিক না করে আসলে খবর আছে ওই দিনে তুমি এখন চলে এসেছ আমল উকুল খাবিস সে বলে আমাকে সহ্য হয় না আমি তোমার খবিশ আমল দিন রাত না আমল গুনা করেছ কি করেছ ছেড়ে করেছ কুফরি করেছ মদ খেয়েছ জুয়া খেলেছ যে বিচার করেছ এই জেনাবিচার আমাদের মুসলিম কমিউনিটি কিরকম ছড়িয়ে গেছে জানেন আবার কাছে ডজনস এবং আমাদের ইমাতের কাছে ডজন স্বামীর অনুপস্থিতি স্ত্রী কি করে কাজে চলে গেলে আর স্ত্রীর চোখের সামনে থেকে স্বামী যখন বাইরে যায় বিভিন্ন স্থানীতে কোথায় দেয় কি করে দূন্য রকম খবর আসে মহামারী ছড়িয়ে পড়েছে এপিডেমিক বিবাহিতদের মধ্যে সমানের জেনাবা বিচারে বিশাল এই আমাদের জাতি ডুবে আছে খবিস আমল নাকি এগুলো খবিস আমল না এই খবিশ আমল করে কবরে যাওয়া লাগবে না আল্লাহ তোমার অনেক খবর আছে খারাপ আমি হলাম তোমার আমলকল খবিস আমি তোমার খবিস আমল তখন সে কি বলে হতাশে রব্বি লাহ আপনি কেউ আমাকে আনেন টানেন না আল্লাহ কে আমাদের দরকার নাই কারণ কে আমাদের পরে তাকে তাকে ধরা পড়া লাগবে তাকে যেতে হবে কোন জায়গায় তার জাহান নামের ঠিকানা সে দেখতে পাচ্ছে ওখান থেকে গরম তার আসছে আল্লাহ তালা এরকম করে অনেক হাদিসে অনেক হাজি শরীপে এসেছে যে লো সত্তাহুল আবু সামা আকাশের আসমানের দরজা তাদের জন্য খোলা হবে না আমাদেরকে আল্লাহ তালা কাছে কত দরখাস্ত দিতে হবে আল্লাহ আমাদের জন্য যেন আমাদের আল্লাহ আল্লাহ আমাদের রুখকে ইল্লি মধ্যে লেখাই দেন আল্লাহ যেসব সব না মধ্যে আমরা ডুবে আছি গুনায় কবিরা মধ্যে আছি আল্লাহ সেগুলো আমাদেরকে আমাদেরকে ক্ষমা করে দেন মাফ করে দেন এগুলা থেকে আমাদেরকে দূরে সরে নিয়ে আসে আমরা নিচে বিছানা বিছাই উপরে কি গাই দেই উপরে খ্যাতা কম্বল কুয়েল এগুলো গাই দেই না জাহান নামে তো আছে জান্নাতের বিছানা জান্নাতের ল্যাপ কম্বল আছে আর যারা জাহান নামে জাহান উপরের বিছানা এই কম্বল আছে কথা জালিমদের কথা বলার পরে পরবর্তী আয়াতগুলোতে আগামী সপ্তাহে আমরা শুনবো বিয়াল্লিশ আয়াত থেকে আল্লাহ তালা তিন গ্রুপের কথা বলবেন এক গ্রুপ জান্নাতি তাদের পুরস্কার কি জান্নাত জাহান্নামেও না মাঝখানে লুটকে আছে এদের নাম উপলক্ষে এ সুরার নাম হয়েছে সুর আল আরফ এই তিন গ্রুপের কথা আগামী সপ্তাহে তফশ্রী আল্লাহ তাল টপিক গুলো আমরা শুনবো